بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم على মোহাম্মদ وعلى কমাস ইব্রাহী আলি حميد مجيد বারিকা وعلى আলি মোহাম্মদ কবাব حميد مجيد محترم حضرت صدر জলসা উপস্থিত হাজার মুরবী সাহেবেরা আল্লাপাক রব্বুল্লাহ আলমিনের অসংখ্য গণিত সুকর গুজারি আদায় করি যে মহান রব্বুল্লাহ আলমিন আমাদেরকে আজকের এই মুবারক মাহ উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আদায় করে কালেমত শুকুর পড়ি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে পাকের একখানা আয়াত আমি আপনাদের সম্মুখীতেলাবাদ করেছি আয়াতে করিমাকে সামনে রেখে আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় কিছু কথা আমি আপনাদের সম্মুখে আরজ করতে চাই আল্লাহ আকরবুল আলমিন আমাকে ইখলাসের সাথে আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য কোরআনের কিছু কথা দিনের সহি কিছু কথা বলার তৌফিক দান করেন মহতারাম হাজরিন মানুষ দুনিয়াতে জীবন জীবনযাপন করে अल्लाह पक रबुल आलमी मानुष के एक सीमित समय दुनिया प्रेरण कर जीवन दुनिया प्रयोजन पारे प्रयोजन पूरण कर दुनिया मानुष सब चेसि प्रेशान सब चीज मानुषे दुनिया व्यय है सेयोन দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি সময় ব্যয় করে কোন কাজে বলতে পারেন সেটা হলো মানুষ জীবন জীবিকা উপার্জন করবার জন্য টাকা পয়সা কামাই করবার জন্য রুটি রোজগারের ব্যবস্থা করবার জন্যই দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি সময় ব্যয় করে সবচেয়ে বেশি প্রেশান হয় কথা ঠিক কিনা আপনি লক্ষ্য করে দেখেন একজন কৃষক সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে চলে গেছে ফসলের খেতে একজন শ্রমিক সকালবেলা ঘুম থেকে উঠে কোন রকম নাস্তা খেয়ে চলে গেছে মিল কার চাকরিজীবী এই যে সকালবেলা নাস্তা খেয়ে অফিসে গেছে আবার ফিরতে ফিরতে সন্ধ্যাবেলা। একজন ব্যবসায়ী সকালবেলা ঘুম থেকে উঠে কোনোরকম নাস্তা খেয়ে না খেয়ে চলে গেছে তার ব্যবসা প্রতিষ্ঠানে বিকাল যায় সন্ধ্যা যায় রাত দুপুর পর্যন্ত এত সময় ব্যয়ারের ব্যবস্থা হয় কথা ঠিক কিনা মোহতারাম হাজিরিন, আমরা যে এই বিষয়টা নিয়ে এত এত সময় ব্যয় করতেছি এত চিন্তা গবেষণা মানুষ করতেছে দুনিয়াতে এত থিউরি আর এত মতবাদ দুনিয়াতে আবিষ্কার হচ্ছে এই সব সমস্যার সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সহজ সমাধান দিয়েছে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন বলেছে দুনিয়ার মানুষ যে কোন দেশের মানুষ যে কোনো জনপদের মানুষ যে কোন এলাকার মানুষ তারা যদি দুটি শর্ত পূরণ করে কয় শর্ত দুইটা শর্ত যদি তারা পূরণ করে আল্লাহ বলতেছেন আমি তাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দুয়ার খুলে দেবের দুয়ার খুললে কি হবে আল্লাহ আল্লাপাক যেই বান্দার জন্য বরকতের দুয়ার খুলবেন ইনশাল্লা সুম ইনশাল্লাহ তার জিন্দগিতে অভাব বলতে কোনো কিছুই থাকবে না শর্ত কয়টা এক নম্বর শর্ত হলো সাংবাদ ইমানদার হওয়া লাগবে মজবুত ইমান ইমান লাগবে প্রথম শর্ত দ্বিতীয় নম্বর শর্ত হলো আত্মাকাও জীবনে তাকওয়া অবলম্বন করতে হবে তাকওয়ার জিন্দগি যাপন করতে হবে ইমান এবং তাকওয়া দুই শর্ত সহজ শর্ত এই দুই শর্ত যে ব্যক্তি পূরণ করবে আল্লাহ ওয়াদা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন অঙ্গীকার করেছেন বারাকাত আমি অবশ্যই অবশ্যই তাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দুয়ারগুলো খুলে দিব কে ওয়াদা করেছেন কোথায় করেছেন কোরআানে মোহতারম হাজির আমার আল্লাহ পাক আব্বুল আলমিন সেই ওয়াদা বাস্তবায়ন হওয়ার ব্যাপারে সম্ভাবনা কতটুকু আমাদের তো একই আমাদের ইমান আমাদের বিশ্বাস হলেই আমাদের চোখে দেখা সবকিছু মিথ্যা হতে পারে আসমান মাথার উপর এটাও কোনোদিন ভুল প্রমাণিত হতে পারে জমিন আমার পায়ের নিচে ভুল প্রমাণিত আলমিন ভাবে আল্লাপাক রব্বুল আলমিন অত্যন্ত তাকিদের সাথে আল্লাহ বলেছেন লাফা তাহানা অবশ্যই অবশ্যই আমি আল্লাপাক রাব্বুল আলমিন বরকতের দোয়ার খুলব কিসের বদৌলতে ইমান আর তাকবা শর্ত কিমান কাকে বলে ইমানের অনেক লম্বা চর আলোচনা করা যায় এক কথায় যদি ইমানের পরিচয় দিতে হয় তাহলে ইমান বলা হয় বান্দার সামনে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম আসবে হুকুমকার আসলো আমার আর আপনার সামনে মানুষের সামনে যে এটা হলো আল্লাহর হুকুম সেই হুকুম মনে ধরুক বা না ধরুক বা না লাগুক সর্ব অবস্থায় আল্লাহর হুকুমের সামনে নিঃশর্ত মাথা নত করবার নাম হলো ইমাম যদি দুনিয়ার মানুষ নিঃশর্ত আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করতে অভ্যস্ত হয়ে যায় দুই নম্বর শর্ত হলো তারা যদি অবলম্বন করে কাকে হয়। আমার আগে নানুপুরীর হুজুর লম্বা আলোচনা করেছে আমি যদূরকে এসে পেয়েছি তাকওয়ার সম্পর্কে তিনি বলেছেন তাকওয়া এক কথায় যদি বলা যায় তাকওয়া কাকে বলে আল্লাহ তাকওয়া অর্থ হলো এই আল্লাহর ভয়ে আল্লাহর না কাজকে পরিহার করে চলবার নাম হলো তাকওয়া আল্লাহর ভয় দিলের মধ্যে এই পরিমাণ পরিমাণ থাকা। ভয় অন্তরের মধ্যে এই থাকা। যে আল্লাহর ভয়ে আল্লাহর নিষিদ্ধ কাজ আমি পরিহার করে চলতে পারি এর নাম হলো তাকওয়া আনা কথা দাঁড়ালো এই যদি দুনিয়ার মানুষ নিঃস্বার্থ ভাবে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে আর আল্লাহর ভয়ে আল্লাহ কাজগুলোকে যদি পরিহার করে চলে তাহলে আমার আল্লাহ দায়িত্ব গ্রহণ করেছেন আমার আল্লাহ দিয়েছেন দিয়েছেন প্রতি আমি আল্লাহ তাদের জন্য বরকতের দ্বার গুলো খুলে দিব কেউ বলতে পারেন যে আল্লাহর কোরআন বলতেছে যে ইমানদার মুত্তাকি পরহেজগারদের জন্য আল্লাহ বরকত দিবেন আর বরকত দিলে কি হবে আমি বললাম আল্লাহ যার জীবনে বরকত দিবেন তার জীবনে অভাব বলতে কিছুই এখন কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা তো দেখি উল্টা কি দেখেন হয় দেখি সমাজের মধ্যে যারা ভালো মানুষ যারা মুত্তাকি পরহেজগার নেককার হালাল হারাম বাস বিচার করে চলে দুই নম্বরই করে না সুদ খায় না ঘুষ খায় না দুর্নীতি করে না আরেকজনের না ভুয়া কাগজের তৈরি করে নিজের নিজের পর, ভাইস্তাদের দখল করে না দুই করে না, বাণিজ্যের মধ্যে ভেজাল কারবারই করে না প্রতারণা করে না মিথ্যা কথা বলে না ধোকাবাজি করে না সব সময় খালি হালাল হারাম বাস বিচার করে খুব তাকুয়া পরেজ নিয়ে চলে সমাজে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে রড ও চুরি করে রডের জায়গায় বাঁশ দিয়ে কথা ঠিক কিনা ফাইল থেকে ঘুষ খায় কলমের খোঁচায় কোটি টাকা মানুষের পকেট থেকে কামাই করে নেয় ভাই মারা গেছে ভাইস্তাদেরজপত্রাম পথে যারা পয়সা কামায় সমাজের মধ্যে দেখা যায় তারাই তো বিশাল বিশাল সম্পদের মালিক আকাশ ছোঁয়া প্রাসাদ তারা তৈরি করে কালো টাকার পাহাড় তারা তৈরি করে তাদের সম্পদের পাহাড়ের নিচে समाज भान चेहरे बड़ बाटपाटारहेज गे अन्यावैध पथे पैसा उपार्जन कर दुनिया समस्त अधिकांश क्षेत्र सम्पद देखा जाए तक সেই দিন থেকে এই প্রশ্ন আছে কেমত পর্যন্ত প্রশ্ন থাকবে তবে আসার কথা হলো এই যেই দিন থেকে প্রশ্ন আছে যতদিন প্রশ্ন থাকবে সেই দিন থেকে ততদিন পর্যন্ত এই প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাবও আছে बक्त्य गोशर पक्ष उत्थापित अब प्रश्न गुरु दतभा जवाब जवाब ফসিরের কিতাবগুলোর মধ্যে মুফসের প্রেক্ষিতে আল্লাপা আকাবুল আলমিন আমাদেরকে কোরআনে কথা বুঝবার তো দান করেন কি জবাব জবাবটা বুঝবার জন্য আমাদেরকে প্রথমেই কোরআনে পাকের যে শব্দ সেই তাৎপর্যময় একটা শব্দ আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন সেই শব্দের ব্যাখ্যা বুঝতে হবে আল্লাহ বলেছেন আল্লাহ কিসের দুয়ার খুলবেন বরকতের দুয়ার খুলবেন কোরআনে পাকের শব্দ হলো আল বারাকা এখন আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ মিনিং অফ বারাকা হাদিসের ব্যাখ্যাার শৈখুল হাদিস আল্লাহ আজিজুল হক নব্বর আল্লাহর কাদাহ আমার আব্বা জান মরহুম রহমতুল্লাহ আলাই তিনি বরকত শব্দের ব্যাখ্যা দিতেন চমৎকার ভাবে আবার আব্বার কথা তো আপনারা অনেকেই শুনেছেন এই মঞ্চে অনেক ছাত্ররাও আছে ওনার তো তিনি কথা বলতেন খুব সরল সহজ ভাষায় আমার মতো এত ইস্তারি করা কথা ছিল না ওনার কথা ছিল সরল সহজ কথা আঞ্চলিক ভাষায় কথা বলতেন এত সাহিত্য কথাবার্তার মধ্যে এত সৌন্দর্য তিনি রক্ষা করার চেষ্টা করতেন না মানুষের হৃদয়ের কাছে গিয়ে কথা বলতেন आंचलिक भाषा सरल भाषा बरकतर व्याख्या दृष्टान दिए बोलत मानुषार ढुके जाए कि बरकत मान कि तेले मसमसा भाजा, <laughs> <बर्कोत मैंने की? laughs> भाजा। एर नाम हल बर की बुजलें मसमसा भाजार अर्थ हलोई যে দেখেন ভাজা জিনিস আমরা খাই না। কি কি ভাজা খাই এক নম্বরে তো খাই চানাচুর ভাজা এক নম্বরে কি চানাচুর ভাজা দুই নম্বরে মাছ ভাজা ডিম ভাজা আজকাল তো নতুন আসছে মুরগির ফ্রাই ভাজা কয় না এখন কি কয় নতুন নাম দিছে ফ্রাই ওই আগের জিনিসই ডিম ভাজা কয় যে মামলেট ভাজাটা যেন মশ মশা হয় ভাজাটা যেন খাস্তা হয় পরোটা ভাসবেন পরোটা যদি খাস্তা না হয় মজা লাগবে না কথা ঠিক কিন্তু খাস্তা যদি ভাসতে হয় মসমসা যদি ভাজতে হয় তেল বাবা বেশি দিতে হবে তেল দিবেন না মসমসা ভাজাও হবে না যত বেশি তেল দিবেন পরোটা তত মশ হবে যত বেশি তেলে চানাচুর তত মশ হবে এই জন্য চানাচুর ভাজে ডুবন্ত তেলের মধ্যে দেখছেন কেউ করাই ভর্তি তেল থাকে ওই কড়াইয়ের মধ্যে চানাচুরের ওই খামিটা ঢালতে থাকে আর এটা তরাইয়ের নিচে যায় আর একটু পরে ভাজা হয়ে চালায়, মশা রকমে পনেরো টাকা দিয়ে মাছের ভাগা কিনছে পুটি মাছ পনেরো টাকা দিয়ে কই মাসের ভাগা পাওয়া যাবে কিনবে কি পুঁটি মাছ কিনছে এখন স্বাদ জাগছে যে কি ভাজা মাছ খাবে একশো টাকা কেজি দিয়ে যদি কড়াই ভরে তেল লাগবে দেড়শো টাকা মাছের দাম তো পনেরো টাকার মাছ দেড়শো টাকা দিয়ে ভাসবে এই সামর্থ্য আছে কথা ঠিক কিনা যার নুন তখন এই সমস্ত দুঃখী মানুষগুলোর অসহায় মানুষগুলোর কৃষক শ্রমিকদের পেটের মধ্যে লাথি লাগে তাদের তো কষ্ট হয় তারা তো একদিন রাস্তায় না নামলে পরের দিন তাদের চুল না কথা ঠিক কিনা আমার আল্লাহর কোরআন বলতেছে বান্দা তুই ইমান এবং তাকওয়ার পথ অবলম্বন কর ইমান এবং তাকওয়ার পথ অবলম্বন করবার কারণে তোর হয়তো অনেক টাকা থাকবে না অনেক পয়সা থাকবে না তেল দিয়ে এমন সুস্বাদু এবং মজাদার করে আমি আল্লাহ ভেজে দিব হারামখড় দেড় কেজি নয় হারামখড় যদি দেড় মন তেল দিয়ে কই মাছ ভাজে তোর দেড়শো টাক তেলের समस्त हजा गोरण करते सहजे आल्ला दुनिया तुम्हें ठेक दुनिया असुस्थार जो দুনিয়ার রোগ বালাইয়ের জায়গাটা মানুষের পরেজম্বন এক অসুখ দুইজনের হারাম ঘোর হাসপাতালে যাবে আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন ওই রোগের চিকিৎসার জন্য পকেট থেকে সাড়ে তিন লাখ টাকার বিল কেটে আর ইমানদার মুক্তি পরেজগার তোমারও দুরারোগ্য বেদী হবে আল্লাপাকাল ফুট ফুট হোমিও পারেন তোমার জিন্দগির সমস্ত চাহিদাগুলো পূরণ করবেন তোমার কোনো চাহিদা অপূর্ণ থাকবে না তোমার কোন হাজাত থেকে থাকবে না তোমার কোন প্রয়োজন অপূর্ণ থাকবে না আল্লাপাক রবুল আলমিন ইমান তারা একটু তাড়াতাড়ি বুঝবেন আর বাকিরাও বুঝবেন আমি সহজ করে বলি দেখেন দুনিয়াতে এই যে মানুষ লেখা করে স্কুল কলেজ ভার্সিটি যত উন্নত শিক্ষা ব্যবস্থা আছে স্কুলের ক্লাস সিক্স এর পর থেকেই আছে গুলোর প্রত্যেক বছর এটাই যে শুরু হলো মেট্রিক পরীক্ষায় আছে ইন্টারমিডিয়েটে আছে এরপরে যারা ডিগ্রি বা অনার্স পরে মাস্টার্স পরে তারপরে মাস্টার্স এর পরে আবার আরো হায়ার এডুকেশন উচ্চশিক্ষা যারা গ্রহণ করে তাদের জ্ঞান বিজ্ঞানের একটা বড় লেখাপড়া হলো অর্থনীতি নিয়ে পড়া লেখা করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট দুনিয়াতে সারা দুনিয়ার মধ্যে যারা বিশ্বটা পরিচালনা করে বর্তমানে তাদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল শ্রেণী হল অর্থনীতিবিদরা সারা ব্যাপী। এই যে অর্থনীতির যে জ্ঞান এই বিজ্ঞান এই বিজ্ঞানটা দুনিয়াতে মানুষ পড়াশোনা করে এই বিজ্ঞানটা দুনিয়াতে মানুষ চর্চা করে এটা নিয়ে মানুষ গবেষণা করে আলোচনা করে এত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এত গুরুত্বপূর্ণ একটা জ্ঞান বা বিজ্ঞান সমাজবিজ্ঞানের এটা একটা এই বিজ্ঞানটা আবিষ্কার হয়েছে একটা সমস্যার সমাধানের জন্য কয়টা টু সলভ এ সিঙ্গেল প্রবলেম একটা ছোট্ট সমস্যার সমাধানের জন্য এই অর্থনীতি ইকোনমিক্স এই সাবজেক্ট কি সমস্যাটা আপনারা বুঝবেন আমি বলি ভেঙ্গে বলি সমস্যাটাকে তারা বলে সম্পদ কি বাট ওয়ান্স আর দুনিয়ার মানুষের চাহিদা মানুষের চাহিদা অসীম কথা ঠিক না বে ঠিক দুনিয়াতে সম্পদ হলো সীমিত মানুষের চাহিদা भी बोलते से ना। बरं भी बोलते से राम के बुझलें मानुषर चाहिदा दुईटार सम्पर्क कम नबीजी प्रथम दाग आकलन गोलकार वृत्त बुजते कथा এরকম গোল একটা দাগ লেখলেন। আর এই গোল দাগের মধ্যখান থেকে লম্বা একটা দাগ দুই হাত লম্বা আকলেন। এরপরে নবীজি বললেন এই যে গোলাকার বৃত্তটা আমি আকলাম এটা হলো মানুষের হায়াত এটা কি মানুষের জীবন এই গোল দাগ এটা হলো মানুষের জীবন জীবনের বাইরে যাওয়ার উপায় আছে কারো হায়াত যতদিন আছে এর যে দুই সেকেন্ড এক সেকেন্ড বেশি বাঁচবার উপায় কারো আছে ক্ষমতা আছে কাজে মানুষের পক্ষে তার এই জীবনের বৃত্ত ভেঙ্গে বাইরে যাওয়ার কোন উপায় নাই কিন্তু মানুষের সাহিদা কতটুকু এই বৃত্তের ভিতর থেকে শুরু হয়ে বৃত্তের বাইরে দুই হাত অর্থাৎ জীবন যদি থাকে তার একশো বছর সাহিদা হলো তার দেড় হাজার বছর অর্থাৎ ওরে যদি আল্লাহ দেড় হাজার বছর হায়াত দিতেন তাহলে ওর যা মনের যা চাহিদা এটা খেয়া শেষ করতে পারত না কথা ঠিক না বেঠিক আল্লাহ নবী বিশ্ব করেছেন। ইয়সিব ইবনু আদম ওয়াসুবফি হি খাসলাতান দুনিয়ার মানুষের বয়স বাড়তে থাকে মানুষ আস্তে আস্তে বুড়ো হতে থাকে কিন্তু ওই মানুষের মধ্যে দুইটা চরিত্র আস্তে আস্তে আরো যুবক হতে থাকে একটা চরিত্রের নাম হলো আল হির লোভ আর লালসা আর একটা চরিত্রের নাম হল আল আমাল আশা আর স্বপ্ন মানুষ যত বুড়ো হতে থাকে স্বপ্নতার তত বাড়তে থাকে মানুষের বয়স যত বাড়তে থাকে সম্পদের লোভ আর লালসা ততই বাড়তে থাকে এটা আমার কথা নয় দুনিয়ার কোন সাধারণ মানুষের কথা নয় মোহানবী দুনিয়ার মানুষের চরিত্র হলো এই আল্লাহ দুনিয়ার কোন মানুষকে যদি দুইটা মাঠ ভর্তি স্বর্ণ দান করেন লালাবল আহার তাহলে মানুষের স্বভাব হলো এই সে চাইবে যে তিন নম্বর যার একটা মাঠ খালি পড়ে আছে ওই মাঠটাও যদি আমার আল্লাহ সোনা দিয়ে ভরে দিতেন কতই না ভালো হতো কথা ঠিক সব মানুষের চরিত্র। খালি আপনাদের না আমার চরিত্রের সব দুনিয়ার মানুষের একই চরিত্র আল্লাহ নবী বলেছেন কথা ঠিক না বে ঠিক এটাই হলো মানুষের নেচার ও আল্লাহ মানুষের মধ্যে তার অজান্তেই তার ভিতরে সম্পদের প্রতি লালসা সৃষ্টি করে দিয়েছেন এই লালসা পূরণ করবার দুনিয়াতে কোন জিনিস নাই বরং সম্পদের মালিক তার সাহিদা তত বেশি বলবেন হুজুর কেমনে আমি কি মিলাম একজন মানুষ অসহায় মানুষ তার বাড়িঘরে কিচ্ছু নাই রিক্সা চালায় প্রতিদিন আনে ডেলি আনে ডেলি খায় এই রিক্সাওয়ালা সকাল বের হয় করে জিজ্ঞাসা করেন ভাই তোর চাহিদা কত বলবে যদি সারাদিন তারা জিজ্ঞাসা করেন ডেলি তোমার কত টাকা লাভ হইলে চলে কয়েক কম পক্ষে দুই তিন হাজার কথা ঠিক তো যার কিছু নাই ওর তিনশো টাকা হইলে চলে যার দোকান আছে ব্যবসা আছে বাড়ি আছে মিল আছে ফ্যাক্টরি আছে ওরা জিজ্ঞাসা করেন ডেলি আপনার কত টাকা কামাই হলে চলে সে বলবে কমপক্ষে দশ হাজার না হলে কেমনে চলবে কথা ঠিক আরেকটু বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট শিল্পপতির কাছে যান দেশের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী যে তাকে জিজ্ঞাসা করেন প্রতিদিন আপনার কত টাকা ইনকাম হলে চলে সে বলবে কমপক্ষে আমার এক কোটি টাকা ইনকাম না হলে আমার দিন চলবে না তাহলে কি বুঝে গেল দুনিয়াতে যার যত বেশি আছে খাই খাই আর চাই চাই খাই খাই আর চাই চাই এটাই হলো মানুষের স্বভাব এই চরিত্র মানুষের দূর হয় না আল্লাহ রব্বুল আলমিন মানুষের এই খাই খাই আর চাই চাই এই চাহিদা পূরণ করবার জন্য আল্লাহ একটা জিনিসই সৃষ্টি করেছেন ফামাল তুরাব যেই জিনিস খাইলে পরে মানুষের সমস্ত চাহিদা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় সেই জিনিসটার নাম হলো কবরের মাটি কিনা কবরের মাটি মুখের মধ্যে একদলা ঢুকে দেন বলবে যে আমার আর কিছু দরকার নাই বাড়ির দরকার নাই গাড়ির আর শুধুমাত্র একটা মাটির বিছানা আর জঙ্গলের বাস ধরে কয়েক টুকরো বাস আর সামান্য কয়েকটা চাটাই এই হলেই আমার চলবে আমার কম্বল লাগবে না আমার লেপ্ত লাগবে না কাপড় নিয়ে সন্তুষ্ট থাকবে আর বলবে আমার বাকি সব তোরা নিয়ে যা আমার একটা টাকার কোন প্রয়োজন নাই মানুষের এই চাহিদা পূরণ করবার একমাত্র জিনিসের নাম হলো কবরের মাটি কথা ঠিক দেখেন আল্লাহ নতুন সব বৈজ্ঞানিকদের জন্মের চোদ্দ চোদ্দ বছর আগে আমার পয় বিশ্বনবী বিশ্ব নবী মানবতার নবী মুহাম্মদী সাল্লি আসাল্লাম চিরন্তন সত্য দুনিয়াতে প্রতিষ্ঠিত করে রেখে आल्लाबी मानुषे चाहिदा हलो असीमे दुनिया सम्पद और असीम चाहिदा दुनिया सम्पद दिए बसि चाहिदा पूरण करा सीमित सम्पद दिए बस बस चाहिदा किन जाटार जन् दुनिया के पढ़ालेखा এটার জন্যই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতাতে অর্থ দুনিয়াতে এত কিছু মোহতারা সম্পদ যেহেতু সীমিত সীমিত এই সম্পদ দিয়ে সিস্টেম করে নানা রকম কৌশল করে কিভাবে জিন্দগির বেশি চাহিদা পূরণ এই জন্য বলা হয় অর্থনীতি টাকা পয়সা সহায় সম্পদ এই সব কিছুর মূল লক্ষ্য হলো উদ্দেশ্য হলো ম্যাক্সিমাম কি দুনিয়াতে সহায় সম্পদ টাকা পয়সার উদ্দেশ্য এবার আসেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো দুনিয়াতে আজ পর্যন্ত মানুষের এই চাহিদা পূরণ করবার জন্য अनेक अर्थनैतिक मतबाद तैयारी हो दुनियाते कैपिटलिजम एस पुजीबाद अर्थन मतबाद দুনিয়াতে সোশালিজম এসেছে সমাজবাদ অর্থনৈতিক মতবাদ দিয়ে আমাদের কাছে আসো চ্যালেঞ্জ করে বলতে পারবো আজ পর্যন্ত আল্লাহ কোরআন এর থিউরি এবং তাকবার চেয়ে বেশি চাহিদা পূরণ করবার মতো কোন মতবাদুনিয়াতে হয় নাই আল্লাহবাদ আমি ইমান এবং তাকওয়ার মাধ্যমে দুনিয়ার মানুষকে ম্যাক্সিমাম দার করব ইমান এবং মাধ্যমে আমি আল্লাহ আলমিন জগতের মানুষের সর্বোচ্চ চাহিদা আমি আল্লাহ পূরণ করে দিব মানুষের সর্বোচ্চ চাহিদা পূরণ হবে ফল ফসল উৎপাদন করার মাধ্যমে সর্বোচ্চ চাহিদা পূরণ হওয়া সম্ভব নয় দুনিয়ার পুঁজিবাদ সমাজবাদের মাধ্যমে সর্বোচ্চ চাহিদা পূরণ হওয়া সম্ভব নয় আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই দুনিয়ার কোন মানুষ যদি চায় এই জিন্দগি তার সর্বোচ্চ চাহিদা যেন পূরণ হয় সব চাহিদা তো পূরণ হবে না তবে সর্বোচ্চ চাহিদা পূরণ যদি কেউ চায় তাহলে তার জন্য একমাত্র পথ হলো ইমান এবং তাকওয়া বলবেন হুজুর কিভাবে ওই কথাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ইমান এবং তকবার মাধ্যমে আল্লাপাক রবীন্দন ব্যক্তির সমস্ত চাহিদাগুলো পূরণ করেন সে যা যা চায় তার অন্তরের মধ্যে যত চাহিদা সৃষ্টি হয় পাক বান্দার মনের সমস্ত চাওয়াগুলো পূরণ করে দেন। মুখস্থা বাস্তব এক্সাম্পল সহ বাস্তব দৃষ্টান্ত সহ আমি আপনাদেরকে বলে দিতে পারবো আলহামদুলিল্লাহ আমাদের এ দেশ মাতৃভূমি সোনার বাংলাদেশ শাহজালালদের পবিত্র এই জন্মভূমি কথা ঠিক কিনা এই মাটিতে পঞ্চান্ন আপনার মোর দেন ফিফটিন থাউজেন্ড পনেরো হাজারের বেশি কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান এই জমিনের মধ্যে কায়ে আছে আলহামদুলিল্লাহ বলেন জিদ ফাজিদ আল্লাহ তুমি আরো বাড়ায় দাও কাজ করতেছে কথা ঠিক নামে ঠিক হাফিজুল্লাহুর দাম আলিয়া পঞ্চাশ বছর পর্যন্ত এ জাতির মধ্যে কোরআন শিখাইতেছেন কথা ঠিক না বে ঠিক খুঁজুরের কাছ থেকে কোরআন পড়বার পর সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর তো এইভাবে ইনশাল আমরা দেখে যাব আল্লাহর জমিনে এমন কোন গ্রাম বাকি থাকবে না যে গ্রামের মধ্যে আল্লাহর কোরআনের মত কায়ে না হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে মাদ্রাসাগুলো। পনেরো হাজারের বেশি মাদ্রাসা আছে এই সব মাদ্রাসা বড় মাদ্রাসা না সব মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ কোরআনের মকতবার হেফজোখানা নাই কথা ঠিক কিনা আপনাদের যে ছোট্ট মাদ্রাসা কায়েম হয়েছে মকতবা আছে না নাই কোরআন প্রতিষ্ঠান আছে না নাই আলহামদুলিল্লাহ এই কোরআনের প্রতিষ্ঠানগুলো আছে এই যে করনের প্রতিষ্ঠান গুলোতে করনের করে যারা আল্লাহর খাদেম এদের এরা কিভাবে কাজ করে কিভাবে এদের জীবন চলে আপনারা লক্ষ্য করেন নাই। কিন্তু আমরা আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বছরের পর বছর যুগের পর যুগ ধরে পর্যবেক্ষণ করতেছি কিভাবে এরা কাজ করে কিভাবে এদের জীবন চলে আমি কিছু রিপোর্ট দিয়েই আপনারা পরবর্তীতে আপনাদের অভিজ্ঞতার সাথে মিলিয়ে আনিয়েন এরা ঘুম থেকে উঠে কয়টা জানেন ছাত্র শিক্ষকরাও যখন অধিকাংশ ঘুমে বিভোর আলহামদুলিল্লা আল্লাহ এজমিনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হাজার হাজার কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানের কোরআন যেখানে পড়ানো হয় বাচ্চা গুলো কিচির মিচির পাখির আওয়াজে আল্লাহর কোরআনের তেলা শুরু করে সারা পৃথিবীর মানুষ যখন ঘুমে বিবর এ সমস্ত আমাদের সোনামণিদের কোরআনের তেলাবাজে আল্লাহর আকাশ বাতাস মুখরিত হয়ে যায় সকালবেলা বিরতির পর আবার পিছনে সাত দিনের সবক শুনলো সাত সবক সকাল নয়টা পর্যন্ত পড়া চলল লাগাতার নয়টার পর থেকে কিছু সময়ের বিরতি আবার বারোটার সময় তিনি বসে পড়লেন भांगा छाल चटर मध्य भांगा सरा चट अथवा सामान्य बनोदीबर नाम हाफिज सहेब सन्तान देर बस ऐसा पर्त पढ़ा चलो पर दिन शबक मुखस्त कर घुम हजर सकल कुरान खेमेरा मुसलमान देश सन्तान देर ए मायर आदर बाबार स्नेह एक संगे दिए তারা এভাবেই তাদেরকে জীবন বছরের পর বছর তাদেরকে আল্লাহর্বর বলতেছেন এই জমিনের মধ্যে যত মানুষ যত কাজ করে সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সার্ভিস হোল্ডার যারা কাজ করে এরা হল আল্লাহর কোরআনের খাদেম ডিউটি শুধু একদিন দুই দিন নয় এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস এক বছর দুই বছর নয় ও তোমাদের সামনে জিন্দা নজির জিন্দা জিন্দা নজির কায়েম হয়ে আছে যদি বারায় বলে থাকি আপনারা ভোর বেলা চারটে ঘুম থেকে উঠে হ্যাফজোখানা যে দেখেন হুজুরে মাদ্রাসা যায় আপনারা এই নরসিংদীতে হাজার খানিক মাদ্রাসা আছে যায় যদি দেখেন যে বাস্তব ঘটনা সেটাই বলতেছি কথা ঠিক চোদ্দ থেকে ১৬ ঘন্টা ডিউটি করলো এদেরকে মাইনে দেওয়া হয় কত বেতন দেওয়া হয় কত মোখতারাম হাজির একটু বুঝবার জিনিস জানে টাকা পয়সা রুটি রোজগার করবার দুনিয়াতে অনেক রাস্তা আছে আল্লাহর জমিন আল্লাহর কোরআনের নূর প্রজ্বলিত রাখবার জন্যই তারা এই দারিদ্রের পথ বেছে নিয়েছে আল্লা রহম দেয় সে হয়তো দশ হাজার হাজার টাকা বেতন দিতে পারে কিন্তু রেয়ার খুবই কম সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল গরিব অঞ্চল মেহনতি মানুষদের অঞ্চল চরের মধ্যে শিক্ষকদের বেতন চার থেকে পাঁচ হাজার টাকা দোস্ত যেই সমাজের মধ্যে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আট ঘন্টার ডিউটি করলে যদি সরকারি চাকরি হয় তারা তো ভালোই আছেন আপনারা তো ভালোই থাকবেন আপনাদের তো বছরের এই মাথায় পেয়ে স্কেল ওই মাথায় পেয়ে স্কেল আপনারা খুশি থাকলে এই তো দেশটা ঠিক আছে কথা ঠিক রুই মাসের বড় বড় মাথা খাবেন দেশ ভালো কথা ঠিক নেবে ঠিক খান খান কোনো আপত্তি নাই তবে মনে রেখেন আমাদের খাবার দরকার নাই আমরা এই মাটিতে আল্লাহর কোরআনের খেদমত করতে চাই যে কোনো মূল্যে কারণ তারা কোরআনের খেদমত করবার শুরুতেই দুনিয়াটাকে লাভি মেরেই পস্থে এসেছে কি বলেন হুজুররা ইচ্ছা করলে চার পাঁচ হাজার টাকার বেশি কামাই করতে পারে না হুজুর গো ঠ্যাং নাই দুইটা এই দুই ঠেঙ্গের মধ্যে শক্তি নাই বাদাম নিয়ে ঘুরে পথে কাঠে আড়াইশো তিনশো টাকা শেষে কামাই করে বাড়িতে ফিরে তিনশো টাকা যদি প্রতিদিন কামাই করে তিন তিন তার নয় হাজার টাকা খারাপ কথা ঠিক না ঠিক হিসাব বিজ্ঞানী আসেন লেটেস্ট একটা নতুন নতুন মডেলের একটা ক্যালকুলেটার আমি কিনে দিব খালি হিসাব মিলিয়ে দিয়ে দেবেন যে সালে দুই হাজার ষোলো সালের দ্রব্য মূল্যের এই উর্ধগতির বাজারে সংসার কিভাবে চলবে দুনিয়ার হিসাবে হিসাব মিলানো সম্ভব না দুনিয়ার হিসাবে হিসাব মিলবে না খারাপ জিন্দিগি যাপন করে না বরং দুনিয়ার টাকা পয়সা যারা কামাই করে স্বাভাবিক তাদের চেয়ে আল্লাহর কোরআনের এই সমস্ত খাদেমেরা অনেক দিক থেকে আরো ভালো জীবন যাপন করে দেখবেন এই সমস্ত মাদ্রাসার বিশেষ করে হেফজো খানার হুজুর যারা আছে এটা আমি দীর্ঘদিন করে বলতেছি হ্যাফজো খানার হুজুরা সবসময় তো চব্বিশটা ঘন্টা কোরআনের কাছাকাছি থাকে সবসময় কোরআনের সাথে থাকে কাছাকাছি কি কোরআনের ভিতরে থাকে কোরআনের মাতার সামনে কোরআন চতুর্দিকে কোরআন দিন কোরআনের তেলাওয়াত নিজে করে তেলাওয়াত ডান দিক দিয়ে একজন ছাত্র পরে বাম দিক দিয়ে এক ছাত্র পরে সামনে দিয়ে এক ছাত্র পরে তিন দিকের তিন তার মধ্যে সর্বপ্রথম পরিবর্তন হলো যে তারা ফিটফাট থাকতে পছন্দ করে অন্যদের মতো লেসরা থাকে না কোরআনের কোনো খাদেম মাদ্রাসার বড় হুজুরের পাঞ্জাবি যেরকমই হোক আলহামদুলিল্লাহ কোন মাদোখানের পাঞ্জাবির দেখবেন না খারাপ তো দূরের কথা কাপড় আদি কাপড়ে পাঞ্জাবি গায়ে দেয় পাঞ্জাবিটা গায়ে দেওয়ার সময় ব্লু দিয়ে মার দিয়ে স্ত্রী করে তারপরে গায়ে দেয় ব্লু মার আর ইস্তারি দিয়ে যখন পাঞ্জাবি গায়ে দেয় মাসাল্লা সাদা ধপ ফকফকে কাপড়ের পাঞ্জাবি আরে খায় না মানে কি আর আমি তোমার আর আমার মতো পোলাও বিরিয়ানি খাইতে না পারুক কাঁচা মরিচ দিয়ে তো দুই নোলা খায় পান্তা পাতটা খায় তারপরে কি খায় পানটা খায় পানটা খাওয়ার পর ঠোট্টা লাল হয়ে থাকে রাস্তার পাশ দিয়ে হুজুরে হাইটা যায় সাদা ধপ ধাপানি আদি কাপড়ের বুলু দেওয়া মার দেওয়া পাঞ্জাবি আর এরকম সুন্দর সুন্দরিন এই রম রম অবস্থা দেখলে যে কারো মনে হইতে পারে যে লোকটা মনে একটা শাহজাদা কথা ঠিক না বে ঠিক শাহজাদার মত এই হুজুরের অবস্থা দেখে মানুষের মধ্যে কিছু মানুষ থাকেই হুজুরদের ভালো অবস্থা দেখলে শরীরের মধ্যেও আছে আবুল আহ কোরআনের খাদেমদের ভালো অবস্থা দেখলে শরীরের মধ্যে অ্যালার্জি চুলকানি খালি চুলকায় আর কামচায় পরে হুজুরের পিছনে লাগে যে হুজুর বেতন দেয় না মাস হলো এই হুজুরে তো মসম ব্যবস্থা পরে গিয়ে থানায় ইনফরমেশন দেয় সহজ সরল পুলিশ অন্য এলাকা থেকে আসছে এলাকার বাব সাও জানে না পুলিশে গিয়ে ভুল ইনফরমেশন দেয় কি দেয় যে মনে হয় সন্দেহ ভাজন কি সন্দেহ ভাজন যে দরবার থেকে বরাদ্দ হওয়া ছাড়া দুনিয়ার কোন রাজা বাচ্চার পক্ষে একবেলা বেলা খানা খাওয়া সম্ভব নয় মোখত আল্লাহর কোরআনের খেদমতের বরকতে আল্লাহাক আকুল আলমিনের আড়সের সঙ্গে তার সম্পর্ক তার জীবনটা চালান তার বেতন আলহামদুলিল্লাহ জীবনটা তার চলতেছে সুন্দর তলে তলে খবর নিয়ে দেখবেন পাঁচ দশ বছরে সামান্য সামান্য টাকা সঞ্চয় করে নিজের দেশের বাড়িতে কিছু ফসলের জমিও রাখছে আলহামদুলিল্লাহ রমজান মাস চলে আসছে রমজান উপলক্ষে মাদ্রাসা গুলোতে আয় ইনকাম একটু ভালো হয় মাদ্রাসার মোহতামিন সাহেব হাফিজ সাহেবকে ডাক দিয়ে এক মুঠে আত্মহারা হয়ে ঈদের কেনাকাটা করতে যায় দোস্ত আল্লাহর কোরআনের খাদেম গরিব মানুষ কেনাকাটা করবার জন্য কলকাতা দিল্লি অথবা সিঙ্গাপুর যাবার সামর্থ্য তার নাই একটা শাড়ি কিনলো প্রিয়তমা জীবন সঙ্গিনী স্ত্রীর জন্য একটা শাড়ি কিনলো দুই হাজার টাকা দামের সন্তানদের জন্য ছেলে মেয়েদের জন্য অল্প মূল্যের কিছু কেনাকাটা করে হাফেজ সাহেব ঈদের আগের দিন চাঁদরাতে নিজের বাড়ি চলে গেল শিক্ষিত মানুষরা বাবা বুড়ো হয়ে গেলে এখন নতুন সভ্যতা বের হয়েছে বৃদ্ধাশ্রমে পাঠায় ওই সময়ে ওই সমাজে তুই সামান্য বেতন পাস ঈদের সময় বাবার জন্য পাঞ্জাবিটা কিনতে ভুলিস না ইরে বাবা আল্লাহ পাক রব্বুর আলমিনে আল্লাপাক তোকে দুনিয়া এবং আখড়াতে সুখে শান্তিতে রাখুক স্ত্রীর কাছে যখন যায় দুই টাকার শাড়িটা যখন স্ত্রীকে মহাব্বতার প্রেমের সঙ্গে অগ্রসর করে দেয় ও দোস্ত सोर नतून कर प्रेमाना पेश करियर मानूष अल्लाहर कसम खेल भांगा कुड़े घर अवस्था कुरान भांगा कुरे घर मध्य आकाशे चाँद उठे जाए कथा ठीक ना बेठी सुख की जिनबें ती जिन देखें तक ईदे पचिस हजार टे नी क চিন্তা করছে স্ত্রীকে সারপ্রাইজ দিবে কি দিবে সারপ্রাইজ বুঝেন দিবে পঁচিশ হাজার টাকার শাড়ি যখন বিবি সাহেবের সামনে রাখছে শাড়ির চেহারা দেখে বিবি সাহেবের চেহারা হয়ে গেছে পেশার মতো রাগে ক্ষোভে খালি কাঁপতে থাকে আর বলে छोट चा गतकाल हजार चौदह सुखी जिनदी चो ग्राइज सरप्राइज गे ईद ईदे ईदर समस्त सुख और शांति पालल কারণ পঁচিশ হাজার টাকার শাড়ি পাওয়ার পরেও বিশি না এই গন্ডাশ্রম সঙ্গে তার দাও কুমড়ার সম্পর্ক ছায়াও মারাইতে পারে না কথা ঠিক না বে ঠিক সন্তানদের অবস্থা কি ছেলে পরে একটা কলেজে ডিমান্ড করছে বাপ হন্ডা কিনে দাও কেন বাড়ির থেকে তোর থাকলে খুব সহজেই গার্লফ্রেন্ড পাওয়া যায় সবার গার্লফ্রেন্ড আছে আমার হোন্ডাও নাই আমার আজ পর্যন্ত আমার কপালে গার্লফ্রেন্ড জুটে নাই কাজে আমার পৃষ্ঠের সব হ্যাম্পার মানি তুমি চাহিবা মাত্র আল কালকের মধ্যে আমাকে হোন্ডা কিনে দিতে হবে হোন্ডা কিনে কলেজ পর্যন্ত পাঠাইতে পারছো চাহিবা মাত্র হোন্ডা দিতে পারো নাই এমন বাপের কোনো দরকার নাই আগুন দিয়ে পুড়িয়ে জন্মদাতা বাপকে খুন করে ফেলে এটা কি কল্পনার কাহিনী না বাস্তব ঘটনা देशे, आमादे देशे, तर बाप किसु दिन देरी हो रागे होंडा कहीं मात्र तुम्हारा दरकार नहीं आगुन दिए पुड़िए खन कर फेलेसे बाप के मोहतारा हाजिर कथागुलें আমরা দুনিয়াতে দূর থেকে অনেক মানুষকে দেখে মনে করি না জানি কত সুখে আছে না জানি কত শান্তিতে আছে আকাশ ছোয়া তার গাড়ি পয়সার কোনো অভাব নাই যা ইচ্ছা তাই করতে পারে আমরা মনে করি দূর থেকে না জানি কত সুখে আর শান্তিতে আছে তাদের বাড়ি ঘর আলিশান রাজপ্রাসাদ আমরা মনে করি রাজপ্রাসাদের মধ্যে মনে হয় জান্নাতের সুখ আমি আমি অস্বীকার করব না হতে পারে আলিশান প্রাসাদ হতে পারে রাজপ্রাসাদ কিন্তু মনে রাখবেন যারা হারাম পথে উপার্জন করে যারা খোদা দ্রোহিতার পথে অন্য টাকা পয়সা কামাই করে अंदर महल सार्टना आलोचना शेष करते चले आसे देखा वास्तव घटना अपना बोली कारण आपरा तो समाज नि भाव मानुष पाना दूर थे खाली चो देखी मन करी बेपार्थ चोखे जा सठी ना निजे देखे एक जन मानुषा क्या एक शताश जगह को बड़ो पाँच छतांश जोटी टा दिए दामी जैगा कल्ला জায়গা কেনার পর সেখানে বাড়ি বানালো আটতলা বাড়ি বিল্ডিং বিশাল দেখতে দেখতে রাতের রাতের পর রাত অল্প কিছু মধ্যে আটতলা বিল্ডিং হয়ে গেল আটতলা বিল্ডিং এর মধ্যে সুন্দর তার ডিজাইন ভিতরে তার চমৎকার সমস্ত ফিটিংস নিজে সুন্দর করে বাড়ি বানাইছে নিজে থাকার জন্য দুইতলা তিনতলা দুই তলার তিনতলা মিলাই একটা ফ্ল্যাট বানাইছে এটাতে বলে ডুপ্লেক্স কি কয় এটা হল বড় লোকদের নতুন ফ্যাশন যে তারা শুধু একতলায় থাকে না সিঁড়ি এই সিঁড়ির মধ্যে কত রকম কারু কাজ একবার লাগায় গোল্ডেন আরেকবার লাগায় আপনার সিলভার আরেকবার লাগায় স্টিল স্টেন্সিল ওটার পিছন দিক দিয়ে চায়না থেকে আনা নতুন টাইলস ফিটিং ওই পাশ দিয়ে তাইওয়ানের নতুন সুন্দর মাসাল্লা গাড়ি কিনছে একখান নতুন গাড়ি জিরো কিলোমিটারের ৩০ লাখ টাকা দামের সেই যুগে কত দামি গাড়ি কালো তার গ্লাস মনে হয় যে কি সুন্দর সুখের ভিতরে আছে গাড়ির মধ্যে বিবি সাহেব আছে একজন মাসাল্লা রূপবতী আপনার সুন্দরী অনেক সব দিক থেকে আল্লাহ পরে দেখি দেখি দেখতেছি বাড়িতে ঢুকে বাড়িতে যায় সব সময় মনটা মলিন মুখের মধ্যে হাসি নাই দিন দেখার পরে একদিন জিজ্ঞাসা হাসেন না কেন আপনি হাসেন না কেন এত টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই কিছু আপনার তো কিন্তু আপনার মুখে কিছু কয় না। পরে খবর পরে যা পাইলাম তার সার কথা হলো ভাই হাসব কিভাবে আমার জীবনে তো হাসির কোন উপলক্ষ নাই কেন সমস্যা কি আপনার এত টাকা পয়সা এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি এত সুন্দর নারী সবই তো আছে আপনার আপনি হাসবেন না তো দুনিয়াতে হাসবে তাকে স্যাগত কয়েক বছর ধরে আমি আর আমার বিবি সাপ এক ঘরে ঘুমাইতে না। এটাই কি কথা রে ভাই এটা বুঝে আসে বুঝে আসে না ঘরে ঘুমাইতে পারেন না কেন ভাই এত সুন্দর বেডরুম এত সুন্দর চাদ্দর ওটা দেখলেই ঘুম আসে মেয়ে আপনি ওই বিছানার উপর বা বিষাপ্রেনে ঘুমাইবেন আপনার তো চব্বিশ ঘন্টার মধ্যে আটত্রিশ ঘন্টা ঘুম হওয়ার কথা হয় না নারে ভাই গত কয়েক বছর ধরে আমার বিবি সাথে আমি এক ঘরে এক বেডরুমে ঘুমাইতে পারি না প্রথমে তো বুঝতেছি ঘটনা কি সমস্যা কি আপনার আল্লাহ একবার দেখেন একটু বার বলতে যা ঘটনা আসলো তা হলো এই তিনি এবং তার বিবি দুইজনের একজনের উপর আরেকজনের বিন্দু মাত্র বিশ্বাস নেই কি বিশ্বাস নাই তাও বোঝা না বিশ্বাস নাই হলো এই তার সন্দেহ তার স্ত্রীর উপর যদি এই মহিলার সঙ্গে আমি একঘরে ঘুমাই ঘুমে যদি আমি অচেতন হয়ে যাই তাহলে আমার ঘুমের মধ্যে এই মহিলা আমার শাশ্বত করে খুন করবে এই হলো তার নিজের বউ সম্পর্কে তার বিশ্বাস এই জন্য কোনদিন নিজের বউয়ের সঙ্গে নিজের স্ত্রীর সঙ্গে সে এক ঘরে শান্তিতে ঘুমাইতে পারে না কোনো কারণে যদি কোনোদিন ওখানে একটু গা আলায় দেয় খালি চোখটা লাগতে পারে তারপরে নাক ডেকে ঘুম দেয় অর্থাৎ সে ঘুমের আগে এটা নিশ্চিত হয় যে এই ঘরের মধ্যে আমার ভয়ের ঢুকার কোন রাস্তা নাই তখন তার ঘুম হয় বিবির সাথে একসাথে থাকলে তার ঘুম হয় না মোখতারাম হাজির जे चोखे देखा घटना बोलते दूर थ देखले मन है जाना मध्य बसबाज करते दूर थ देखले मन আকাশ ছোঁয়ার ইদি করেছে সমস্ত সুখ গুলো যেন তার পায়ের সামনে লুটুপুটি খায় মোতারী মনে রাখবেন এই সমাজের মধ্যে যারা হারামায় জনগণের সম্পদ চুরি করে যারা বিশাল সম্পদের মালিকানা অর্জন করে যারা অন্যায়ভাবে অবৈধভাবে অবৈধ কাগজপত্র করে দুর্বল মানুষ গরিব মানুষ ইয়ীমদের সম্পদ তার স্ত্রী সন্তুষ্ট না তার উপর তার ছেলে সন্তুষ্ট নয় তার উপর তার মেয়ে রাজিয়ার খুশি নয় তার উপর তার বাপেও খুশি নয় তার উপর তার মাও খুশি নয় প্রত্যেকের অন্তরের মধ্যে শুধু জ্বালা আর জ্বালা দুনিয়ার মানুষ সাধারণ মানুষ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ আমি তোমাদেরকে বড় আফসুসের সঙ্গে বড় বিনয়ের সঙ্গে আমি তোমাদের হাতে পায়ে ধরে বলবো कमपे एक शत बार्पन आल्ला दुनिया श्रेष्ठ नाम दान कर सम्पद जमा करते অনেক সুন্দর বাড়িঘর হয়তো আপনি তোমার অনেক বাড়িঘর থাকবে এটা নয় তোমার অনেক জমিদারি থাকবে এটাও নয় তোমার অনেক টাকা পয়সা থাকবে এটাও নয় তোমার অনেক সোনা দানা থাকবে এটাও নয় বরং বরকতের অর্থ হলো এই ইমান এবং তকবর বদৌলতে আল্লাপাক রিনিসান প্রসাদ না হোক একটা ঘর থাকবে ওই ভাঙ্গা কুড়ে ছয় বেলা না হোক দুই পান্লাপাক তোমার বাপ মা তোমার স্ত্রী পুত্র পরিজন নিয়ে এমন সুখের সন্তান আল্লাপাক সুখের সংসার আল্লাপ দান করবেন যে সুখের সংসারের মধ্যে সকাল সন্ধ্যা জান্নাত থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হবে এটা হলো সম্ভব একমাত্র ইমান এবং তাকওয়ার মাধ্যমে মাধ্যমে সম্ভব নয় দুনিয়ার পুঁজিবাদের মাধ্যমে সম্ভব নয় দুনিয়ার সমাজবাদের মাধ্যমে সম্ভব নয় দুনিয়ার মানুষ রচিত কোন মতবাদের মাধ্যমে সম্ভব নয় एकम्रमान तकवर माध्यम सेवा सम्भवी आज नतून शपथ ग्रहण करी एम समाज गर्व जुलूम कर एकजुन जमीजन दखल करतेम समाज कर मानुषारा से समाज गाओ সেই সমাজ যদি করতে চাও উপায় একটাই আছে সেই উপায়ের নাম হলো আল কোরনের আল কোর সমাজ আল্লাহর কোরআন অনুযায়ী ইসলামের সোনালী যুগ অনুযায়ী আল্লাহরের আদর্শ অনুযায়ী সমাজ পরিচালনা করতে হবে রাজি আছেন তো ইনশাল দান করেন সেই সমাজ করতে হলে কোরআন শিক্ষার কোন বিকল্প নাই কোরআন শিক্ষার কোন বিকল্প নাই মুসলমানরা সন্তানদেরকে কোরআন শেখাও যখন মুসলমানদের এক বাগের মুসলমান এই সমাজ থেকে সমস্ত অশান্তি দূরীভূত হবে সমাজের মধ্যে বেহেস্তে শান্তি কায়েম হবে আল্লাহাক রবীন্দন আমাদেরকে সেই সোনালী সমাজ দেখবার তৌফিক দান করেন আমাদের ঘরগুলো আমাদের পরিবারগুলো গুল আল্লাহ সেই সুখে শান্তিতে আখরুদান মেহরবানি করে ইমান এবং তকবার জিন্দি নসিব করুন আমাদেরকে হেফাজত ফরমান ইয়াল্লাহ হালালের দ্বারা হালাল উপার্জনের দ্বারা আল্লাহ আমাদেরকে বরকতের জিন্দগি আপনি আল্লাহ করে এ আল্লাহ কোরআন শিক্ষা প্রাণ কেন্দ্র গুলো কে আল্লাহ আপনি দিন দিন তারাকি নিয় আদ্রাসার পবিত্র ভাঙ্গি নাই আল্লাহ কোরআন এর কথাগুলো শুনালেন আল্লাহ বুজুরগান মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জিন্দগি থেকে আল্লাহ সমস্ত বিপদ আপদ কে আপনি দূর করে দিন যারা মাদ্রাসা করেছেন সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তাদেরকে আপনি উত্তম বিনিময় দান করুন কথা গুলো শুনবার জন্য আল্লাহ হয়েছে আল্লাহ তাদের সকলকে আল্লাহ গুজির মাহফিল কে আপনি সকলের জন্য নাজাতে জরিয়া করে দিয়ে আল্লাহ আল্লাহর হাফিজুল্লাহ আল্লাহ আপনার কোরআনের এই পাগল কোরআনের খাদেম কোরআনের আশেপ আল্লাহ এই বট বৃক্ষকে আমাদের উপর দীর্ঘ দিন পর্যন্ত আল্লাহ আপনি আপনি তার সায়াকে প্রলম্বিত করে দিন আরো যারা যারা খেদমত করেছেন আল্লাহ হায়াতের উপর আছেন হায়াতের মধ্যে আছেন আল্লাহ তাদের সকলকে আপনি হায়াতের তাই আল্লাহ যারা কবরের মাটির নিচে চলে গেছে আল্লাহ তাদের সকলের কবর আপনি জান্ন বাগান করে দিন আল্লাহ আল্লাহ আমাদের রে আপনি কবুল ফরমান আমাদের দেশের উপরে আপনি আল্লাহ আপনার বান্ধাদের উপরে জুলাম চলতেছে আল্লাহ মাহবুদ রব্বর আলম একদিনে নিষ্পাপান রেহাই পাচ্ছে না এ আল্লাহ ছোট্ট শিশু সন্তান হৃদয়ের বিবেকের দ্বার কে আপনি উন্মুক্ত করে দিন আল্লাহ নজিরবিহীন ইতিহাসের বড় মতো বড় বর্তমান ইসলুম এবং হত্যাযজ্ঞের হাত থেকে আল্লাহ মুজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত ফরমান আল্লা রোহিঙ্গা মুসলমানদের তো আর কোন অপরাধ নাই তো অপরাধ আল্লাহ রচনা করেন ই আল্লাহ মজরুমকে আপনি হেফাজত ফরমান ই আল্লাহ আর কানের মাটি কে মুসলমানদের জন্য আল্লাহ ইঞ্চে ইঞ্চে আপনি স্বাধীন করে দিন পাশের দেশ হিসাবে মুসলমানদেরকে দায়িত্ব পালন করবার তৌফিক আল্লাহ মাহবুদ রত মানুষ মজলুম অবস্থায় আছে আল্লাহ তাদের সকলকে আল্লাহমের হাত থেকে হেফাজত সমস্ত জালিমদেরকে আল্লাহ হেদায়ত করুন হৃদায়ত কপালে না থাকলে ধ্বংস করে দিনে ইঞ্চে মাটিকে আপনি ইসলামের ঘাটি হিসাবে কবুল ফরমানা তব্বাল রহিম سبحان ربك رب العزتي عما يسفن وسلام على المرسلين والحمد لله رب العالمين